আলহামদুলিল্লাহ রবীলাম ওসলাফিলামবাহ محمد নবীন মহমি ওষাবাহী ওতবাহী ওমান জাদিহিল আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিগত সেশনে যে আলোচনা শেষ করেছিলাম সেটা ছিল রাকায়িক সংক্রান্ত হাদিসগুলো আমাদের দুনিয়ার লোভ এবং মোহকমিয়ে আখেরাত্মুখী হওয়ার জন্য নবী করিম সাল্লু আসলাম যে সুন্দর সুন্দর হাদিসগুলো রেখেছেন তার মধ্যে আমরা যে শেষ সাজিসটি নিয়েছিলাম মা এসে আল্লাহ তালন বলেছেন যে ওনার পরিবার মদিনায় হিজরত করে আসার পর থেকে নিয়ে কোনো দিন প্যাট পরে খাবার খাননি তিন দিন এক নাগারে রুটি প্যাট ভরে খাওয়ার সুযোগ হয়নি এবং পরের সাজি ছিল রসুল্লা সাল্লা আল ইসলাম জমা করেছিলেন যে আল্লাহ আমার বর্গকে আপনি একদম প্যাট ভরে না খেয়ে কিছু কম আল ক্যাফাফ আল কুত পরিমাণ খাবার দান করুন যা হচ্ছে এমন খাবার যা খেলে মোটামুটি ক্ষুধার কিছু মিটে যায় শরীরের শক্তি ফেরত আসে কিন্তু প্যাট ভরে না এই খাবার যেন তার পরিবারকে আল্লাহতালা এই রেসিকের মধ্যেই রাখেন এই দোয়া তিনি করেছেন এবং সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম রাস্টেশনে যে এর ফজিলত কি কেন তিনি এটা তার পরিবারের জন্য প্র্যাকটিস করলেন এবং তাদেরকে আল্লাহতালা এরকম খাবার এর ভিতরেই যেন রাখেন এই দোয়াও করলেন কম খাবারের ফজিলা সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার শুনলাম যেটা আমাদের দুনিয়াবী দিক থেকে দিনী দিক থেকে উভয় দিক থেকেই ফায়দা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে শরীরের জন্য ফায়দা আর দিনই দিক থেকে রুহের জন্য ফায়দা কলবের জন্য ফায়দা দিলের জন্য ফায়দা আমরা সেই আলোচনার ধারাবাহিকতা আরেকটি হাজির শুনি একটি হাজী রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন তো আমুল ওয়াহেদ ইয়াক ইস নাইন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 পনিরও সরে নিয়েছে এখন মধু আর সরাইতে পারিনি দরদা খুলে লোকটা ঢুকে ফেলেছে তার সামনে থেকে নিতে একটু খারাপ লাগছে চিন্তা করলো মনে মনে খালি মধু খাবে নাকি রুটি থাকে অসুবিধা তো এখন যে ঢুকছে সেও কিন্তু নাচরবান্ধা সে এখন ঢুকে তো খালে রুটি টুটি নাই কেন রুটি তো নাই অসুবিধা না আমি খালি মধু খেতে পারি এখন খালি মধু শুরু করেছে এখন এই বেচারা বাড়িওয়ালা যে চিন্তা করলো সরবরাহ হয়ে গেল দুটি না দিয়ে তো আরো গেলাম যে মধু সব খেয়ে শেষ করে ফেলবে যে পরে তুমি যে এত মধু খাও বেশি মধু খাওয়ালে কলজা জ্বললে সাই হয়ে যাবে বুঝো না কিছু কার চিন্তা করো না কলজা জ্বললে তোমারটা জ্বলবে আমারটা জ্বলবে না মানে তোমার জ্বলতে সে আমি তো খাচ্ছি আমি বুঝতে পারছি সেই মেসেজ দিচ্ছে আর কি অনেক পরিবারে দেখবেন ছোটদের মধ্যে খাবার নিয়ে টানাটানি এই বেশি খেয়ে ফেলেছে কম খেয়ে ফেলেছে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 এই জন্য তৃপ্তি তাদের মধ্যে আছে আসলে ইসলাম এসেছে আমাদেরকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো শিখাতে। তাহলে আমরা আসি যে কম খাওয়ার যে আলোচনা গত সেশনে শুনছিলাম এর যে ফজিলত ফজিলতের যে ফায়দা আমরা আরেকটু শুনি অনেক সুন্দর সুন্দর কথা সলফে সালহীন তাদের এক্সপিরিয়েন্সে পেয়েছেন আমাদের জন্য রেখে গেছেন একজন ছিলেন আবু সালেমানের দারানি তার কথা শুনেছেন তিনি অনেক ভালো উঁচু আলেম ছিলেন ব্যক্তিগত জীবনে এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আমল করেছেন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 অভুক্ত থাকা কম খাওয়া দুনিয়ার চাবি হচ্ছে বেশি করে খাওয়া কোন চাবিটা আমরা ব্যবহার করব আখেরাতের চাবি কম খেলে আখ চাবি হাতে এসে গেলো তার মানে কি এবারতের মধ্যে শক্তি পাওয়া যাবে এনার্জি আসবে অলসতা আসবে না ঘুম পাবে না তাহার যদি জন্য উঠা যাবে খুব বেশি প্যাট পুরে খেয়ে ফেললে তাহার যদি যেন আর উঠা যায় খাওয়ার যত বেশি খাবেন ঘুম তত বেশি আর এটা বাস্তব জীবনে আমাদের পরীক্ষা যেদিন কম খান সেদিন হয়তো আল্লাহ তালা দেখবেন তাহার যদি যেন উঠা তৌফিক দিয়েছেন যেদিন বেশি খাবো সেদিন আর উঠতে পারি না অলস্য শুধু আসে বেশি করে এরপরে তিনি বলেছেন দুনিয়ার খাবার দাবার থেকে শুরু করে দুনিয়াটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা সবাইকে দেন মুসলিম অমুসলিম কাফের বেদিন নিকার ফুজার সবাই দুনিয়া পায় সবাই খাবার দাবার দুনিয়া টাকা পয়সা এই যে মুসলমানকে বেশি দিবেন অবুকে কম দিবেন এগুলো আল্লাহ করেন না কিন্তু যেটা আল্লাহ তালার কাছে হাক দিন দিনদারি সেটা আল্লাহ তালার কাছে খুব হেফাজতে আসে ফেলাই ইল্লা মানে আহাবা খা সাতান দিনের নিয়ামতটা দিনদারির নিয়ে আমতটা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 আমার খাবারটা খেতেও মনে চায় মজা লাগবে আর একটি টুকরা নিলে আরেকটা আইটেম নিলে কিন্তু আবার আমার দরকার তাহার্যদের নাম দুইটাই আমার দরকার দুইটাই মনে চায় কিন্তু যেদিন আমি খাবারকে স্যাক্রিফাইস করে দেই সেদিন আল্লাহ তালা আমার জন্য তাহার্যদের দরওয়াজা খুলে দেন আমি ওটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আল হাসানি ইয়াহিয়া আল হাসানি রহমতুল আলাহি বলেন মান আরা আন তাকুমু অহুকা কলবহু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 প্লেট ভর্তি করে এতগুলো শুধু বার্বিকিও চিকেন নিয়েছে এতগুলো মুরগির গোস্ত নিল আমি তো অবাক হয়ে তাকিয়ে থাকলাম প্রথমে মনে করেছি বোধহয় কাউকে কাউকে দেওয়ার জন্য খাওয়ার জন্য নিচ্ছে আর কি তার ঘটনা আমাকে সাংঘাতিকভাবে ইয়ে করেছে সে ঘটনাটা আমি পরে বলি আমরা এখন একটা বিরতির দিকে যাই বিরতির পরে আমরা ইশ আমাদের আলোচনা অব্যাহত রাখবে আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 তো কোন কোনো মানুষ আসলে তিনজনের খাবার খায় মানে একজন একলা এটা কেমন কথা একজন ভালো মমিনতে এত খাবার খাওয়া ঠিক না তাহলে আরেকটি হাজির শুনি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সোহি বখারি এবং ওসমেন হাদির আল মোমিন ফি মাইন ওয়াহেদ মোমিন খায় এক প্যাড দিয়ে এক প্যাট দিয়ে খায় মমিন বল কাফের মিন সব রাতে আর কাফের এমন খাবার খায় মনে যেন সাত প্যাট দিয়ে খায়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 আমাদের তো এত কম খেতে হবে কারণ না সে বলে যে দেখো বাবা আমি খাবার দেখলে আমার এত খাইতে মনে যায় দুনিয়ার মধ্যে আমার দুইটা শখ একটা হচ্ছে খাবার যে বাবা খাবার দেখলে আমি সহ্য পারি না এখন এই অবস্থা থেকে বাঁচার উপায় কী কীভাবে বাঁচা যায় আপনি আল্লাহ তালার কাছে তহসিদ চান দোয়া করেন আর খাবারের আদবগুলোকে মেনটেন করেন খাবারের আদব কী খাওয়াটাও একটা আদব বিশেষ করে হয়ে গেলে তারপরে বিষমিল্লা পড়ে খাওয়া এটা একটা বড় আদব যে বিষমিল্লা পড়লেন শয়তান আপনার সঙ্গে খাবারে যোগ দিতে পারল না আসলে যারা বিষমিল্লা পড়ে না কাফের বেদিন বা মুসলমান ও গাফেল তাদের খাবারের সঙ্গে কিন্তু শয়তান যোগ দেয় এই তাদের খাবারটা বেশি হয়ে যায় বিষমিল্লা পরে খাবার খেলে শয়তান যোগ দিতে পারে না আপনার সঙ্গে এই একটা আদব রক্ষা হয়ে গেল ডান হাতে খান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 সে এসে আপনি করে হাত ঢুকাই দিচ্ছে বিছিন নাই রাসীলুল্লাহাম তার হাতটা ধরে ফেললেন আর বললেন তার হাতের সঙ্গে আমি শয়তানের হাত ধরে ফেলছি শয়তান তাকে মনে দেন এরকম করে পুশ করছিল ধাক্কা দিচ্ছিলো একদম যেন সে খাবারের মধ্যে হুমড়ে খেয়ে পড়ে আর বিশেষ না পড়ে তাহলে শয়তানের সুযোগ হবে আমি ধরে ফেলেছি খাইতে পারে পারেনি শয়তান আর সুযোগ পাইনি আরেক আলোচনা আমরা বলেছি যে ওনার বিবি উমা সার মারাদানোর ছেলে ছোট ছেলে রশিদুল্লাহ সাহেবের ঘরে লালিতে পালিত হয় এই ছেলেও যখন খাবার খেত বিশ মিলা পড়তো না ডান হাতে খেত না হাতের এদিকে প্লেটের ওদিকে সেদিকে হাত দিত তিনি কি বললেন ইয়ে গোলাম ও শামিল্লাহ অকুল বেয়ামিন অকুল মিমায়ালিক তিনটা কথা শিখিয়ে দিলেন হে বৎস তুমি বিশমিল্লা পরে খাও আর ডান হাতে খাও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 এরপরে নবী করিম সাল্লাহ সালামের কথা যেটা আসছে যে তিনি এবং সাহাবাইকার ওনারা সবাই এই খাবারের দিক থেকে কিন্তু কম খাতে অভ্যস্ত হয়েছেন শুধু নবী করিম সাল্লা সালাম কয়েকজন সাহাবি নয় সবার ভিতরে এই কালচার গ্রো করেছে আমাদের মুসলমান সমাজে আমাদের পরিবারের মধ্যে যদি আমরা যারা বড় আছি কর্তা আছি পিতা আছি মাতা আছি মা বাবারা যদি এইরকম আদবগুলো সহকারে খাবার দাবারের ক্ষেত্রে এইভাবে আমরা সচেতন হই তাহলে আমাদের ছেলে ছেলেবেগুলো আমাদের থেকে শিখবে ভালো জনগুলো শিখবে এবং তাদের মধ্যে এই আদব এবং এই কালচার তৈরি হবে হাদিসের আমল চলে আসবে লোভ লালসা কমে যাবে এবার আমলের দিকে তাদের অন্তর সেই দিকে ধাবিতে হবে এই আমাদের বড়োদের অনেক দায়িত্ব আছে পরিবারের মধ্যে এই সুন্দর সুন্দর হাদিসগুলোকে আমরা জানি কোন বান্দার হৃদয়ে যদি সর্ষের দানা পরিমাণও ইমান থাকে তাহলে সে জানাতে যাবে এই কথাটা আমরা জানি আবার জানি হাদিস থেকে যে লজ্জাও ইমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও ইমানের অংশ এখন প্রশ্ন হলো আমাদের মুসলিম অমুসলিম ভাইরা অনেকেই লজ্জাশীল আবার লজ্জা ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এখন কারো যদি লজ্জা এবং পরিচ্ছন্নতা থাকলে কি জানাতে যাওয়া যাবে ইমান ছাড়াই জান্নাতে যাওয়ার জন্য ইমান তো শর্ত কোনো সন্দেহ নেই ছাড়া বাকি আমলগুলো যেগুলো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 সাহায্য করার জন্য নিজে সহ সে আবি তালিব তিন বছর সাফার করলেন এই এত ভালো মানুষরাও কালিমাতে সহায়তা পড়লেন না কাঁফের আবাসে মৃত্যুবরণ করলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম হতাশ হয়ে গেলেন ওনার সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা হবে না তবে আল্লাহ তালা ওনাকে খবর দিয়েছেন সে যে ভালো মানুষ ছিল এগুলো বেকার যাবে না তারা জাহান্নামের আজাবটা অনেক হালকা আজাব হবে সবচেয়ে হালকা আজাব হবে আবু তালেবের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 তার টা ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে পার করে দিয়েছেন আল্লাহ তো গহর রাহিম আল্লাহ রহমতের কোনো অভাব নাই এত রহমত আল্লাহ তালার কাছে আছে শাস্তি না দিয়েও পার করে দিতে পারেন কিন্তু তাওবার মতো তবা করতে হবে আবিল্লাহি তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ